সালাম الله রসুলিল্লাহ আম্মাদ আমরা খুব সহজে নিরাশ হয়ে যাই একটু আধার দেখলেই गभर रत आलोर प्रभत आसना अथच रत जत गए प्रभार तिकटे प्रिय भाई आज गोटा पृथिवीते मुसलिमरा चरम भाव निर्तित निपीड़ित चार दिखे दुर्योगन घटा काफिर सम्मिलित भाव पृथिवीर बुक थ मुसलमान मुछे दीते उठे पड़े लेगे रक्त भेसे जाश्मीर फिलस्तर जनपद, पूर्व तुर्किसान सीरिया बाणी पृथ्वी आज इसलम टीके आमग्रिक विशुद्धता बर्णित हो रसुल्ला इसलम सबकि विजयी थके विजयी होते मुसलमाना पराजित हल्ब এটি তো নতুন কোন ঘটনা নয় এই উম্মার জীবনে এর চেয়ে কঠিন মুহূর্ত এসেছিল হিজড়ি সপ্তম শতকে বর্বর তাতারিরা গোটা মুসলিম বিশ্ব গিলে ফেলেছিল বিশাল খাওয়ারিজম সাম্রাজ্যকে তারা পায়ের নিচে পিছিয়েছিল খিলাফতের রাজধানী বাগদাদে তারা মানব ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালিয়েছিল তাদের অত্যাচার ও নির্যাতনের বিবরণ দিতে গিয়ে স্তম্ভিত হয়ে গেছে ঐতিহাসিকদের কলম মুসলমানরা ভেবেছিল তাতারিরা মানুষ নয় তারা ইয়াজুজ মাজুজ একমাত্র মিশর ছাড়া পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো মুসলিম সাম্রাজ্য বাকি ছিল না যা তাঁতারিদের পায়ের তলায় পিষ্ট হয়নি ঐতিহাসিক ইবনে আসির রাহিমাহুল্লা মুসলমানদের সেই বিপর্যস্ত অবস্থার বিবরণ দিতে গিয়ে লেখেন কেউ যদি দাবি করে আদম আলিহ সালাত সালাম থেকে আজকের দিন পর্যন্ত এমন ঘটনা দুনিয়ায় আর ঘটেনি তাহলে তার দাবি মিথ্যা হবে না কারণ এর ধারে কাছে ঘেষতে পারে এমন একটি ঘটনাও ইতিহাসের পাতায় নেই এবং সম্ভবত কেমন পর্যন্ত একমাত্র ইয়াজুজ মাহাজুজের ঘটনা ছাড়া এমন ঘটনা দুনিয়া দেখবে না ভাই আমার আল্লাহর কারিস্মা দেখুন উম্মার বীর মুজাহিদরা চরম পরাজিত করে জিহাদ ফি সাবিল্লার বরকতে উম্মার জীবনে আবারও সুখ সমৃদ্ধি ও নেতৃত্ব ফিরে আসে ভাই আমার ইতিহাসের পাতাগুলি টুলটিয়ে দেখুন উম্মা জিহাদের পথে এগিয়েছে বিজয় তাদের পদচুম্বন করতে বাধ্য হয়েছে যখনই এই উম্মা জিহাদ পরিত্যে করেছে লাঞ্চনা অপমান তাদের চারো থেকে ঘিরে ধরেছে নেতৃত্বের সুচ্চ আসন থেকে তারা ছিটকে পড়েছে তাদের যান মাল ও ইজ্জতের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়েছে প্রিয় ভাই নিরাশ হওয়ার মতো কিছুই ঘটেনি সপ্তম হিজড়ি শতকের খনিকের খুব দ্রুতই ইসলাম ফিরে পাবে তার হারানো সম্মান মুসলমান আবার সমাসীন হবে নেতৃত্বের আসনে এত অল্পতেই আপনি হতাশ হয়ে পড়ছেন আমরা খিলাফও হারিয়েছি কদিন হলো একশো বছরও তো হয়নি এত তাড়াতাড়ি নিরাশ হওয়ার কোনো কারণ নেই বরং আসান্বিত হওয়ার মতো ঘটনা ঘটছে জিহাদের পতাকা সমুন্নত করেছে আফগান, সিরিয়া, আফগানে আজ উম্মার বীর মুজাহিদরা বিজয়ের নতুন নতুন ক্ষেত্র তৈরি করছে বদর ওহুদ খন্দক তাবুক যুদ্ধের দৃশ্যগুলো আমরা আবার দেখতে পাচ্ছি আজ খুরাসানের পাহাড়ি মোল্লাদের কাছে পুরো বিশ্ব মাথা নত করতে বাধ্য হয়েছে বিশাল আফ্রিকায় উম্মার সিংহরা কাফিরদের কোলে যায় কাপন ধরাচ্ছে রোকবাবি নাফের সন্তানরা সেখানে শেরিয়াতে ইসলামিয়ার ঝাণ্ডা উত্তোলন করেছে সংঘবদ্ধ হচ্ছে শক্তি সঞ্চয় করছে রাসুলসাল আলী সাল্লামের ভবিষ্যৎবাণী আমরা আজ নিজ চোখে সত্য হতে দেখছি প্রিয় ভাই ইসলামের বিজয়ের ব্যাপারে আস্থাশীল থাকুন জয় ও যাবে স্মরণ করে দেখুন অতীতে আমরা এর চেয়েও চরম দুঃসময় পার করেছি এর চেয়েও বড় জয় আমরা জিহাদ ফি মাধ্যমে কাটিয়ে উঠেছি ইসলামের বিরুদ্ধে কুফফারদের আগ্রাসন নতুন কিছু নয় একশো বছর আগেও আমরা পৃথিবীর শাসক ছিলাম সময়ের চাক আবার মুসলমানরা আল্লাহ বলেন তারা মুখের ফুটকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তালা তার আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন যদিও পছন্দ করে বর্ণিত হয়েছে গোটা পৃথিবীকে সংকুচিত করে আমার সামনে রেখে দিলেন আমি এর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখেছি এই পুরো অংশে আমার উম্মতের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে প্রিয় ভাই গাফলতির নিদ ভেঙে উম্মত আবার জেগে উঠেছে বিজয়ের সময় ঘনিয়ে এসেছে চারোদিকে শোনা যাচ্ছে পুনর্জাগরণের আহ্বান অতএব আপনিও জেগে উঠুন ঝেড়ে ফেলুন হতাশা মন থেকে ঝেঁটিয়ে বিদায় করুন পরাজিত মানসিকতা উম্মার বিজয়ের ব্যাপারে ভুল ধারণায় থাকবেন না বিজয়ের সুসংবাদ শুনান দিন প্রতিষ্ঠার কাজে আপনিও অংশগ্রহণ করুন জিহাদের আহ্বানে আপনিও দিন আপনিও সামিল হন সৌভাগ্যবানদের কাতারে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বাশশিরহা আধি আল উম্মাহ بالسানা ওয়া আরফাত ওয়া নসর ওয়া তামকীন ফিল আরব এই উম্মাহকে উচ্চ মর্যাদা শ্রেষ্ঠত্ব বিজয় ও পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করার সুসংবাদ দাও প্রিয় ভাই আমরা আপনাকে প্রিয় নবীর সেই সুসংবাদ শুনিয়ে দিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে দ্বিনের জন্য কবুল করুন আমাদের সবাইকে দিন قائমের জিহাদে অংশ গ্রহণ করার তৌফিক দিন আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া মা আলাইনা ইল